As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah, na ahmaduhu wa nasta'ailuhu nasta wa nasta'agfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyyaati aamalina. Men yehdihi allahu falamud illa lah wa men yudhlin falahadiyya lah wa ashadu an la ilaha illa allahu wa ahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alihi wa ala alihi, wa sahbihi, wa وقد قال المؤلف رحمه الله تعالى ولم ان الا هو اكل لهذه يديه تدعو كلها الى السيف وارداها واكفرها الروافل والمعتزله والجهميه فانه يريدون الناس على التاتيلي والزندقه ولم انه من تناول احد من محمد صلى الله عليه وسلم علم انه انما محمد صلى الله عليه وقد اذاه في সম্মানিত দৈনী ভাতৃমন্ডলী আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং পিয়ানি মোহাম্মদ রসুল্লাহ সালাহামের উপসালাত সালামের পর আজ শনিবার ২৮ জমাত চোদ্দোশো তেতাল্লিশ হেজি মোতাবেক পহিলা জানুয়ারি দুই আমাদের ধারাবাহিক আলোচনা শেয়ার হুসলনা পর্ব নম্বর বিয়াল্লিশ এমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ আল কিতাব থেকে যাতে আকিদার কথা এবং মানহাজ আহলুসন্না আহলুসন্নাত জামাতের মানহাজ মতাদর্শের কথাগুলি সুন্দরভাবে পেশ করেছেন তিনি রাহেমাহল্লাহ আজকে বিশেষভাবে বিভিন্ন যে বাতিল ফিরকাগুলি রয়েছে যুগে যুগে যেসব জন্ম নিয়েছে মিস মুসলিম উম্মাই তাদের থেকে সতর্কীকরণ এবং তাদের সাথে উঠা বসা করা বড় আশঙ্কাজনক বিপদজনক এবং তাদের সাথে উঠা বসা চলাফেরা করা এর সম্ভাবনা খুব বেশি রয়েছে এ বিষয়গুলি আলোচনা করেছেন বলছেন ওয়া আর জেনে রাখো হে পাঠ বা হে শ্রোতা আহ আকুল समस्त बेदात समस्त कुप्रबृत्तर अनुसरण हम निकृष्ट आहुआ हावार बहुवचन हावा मान कुप्रवृत्ति तो सलाफगन हावा कूप्रवृत्ति हे व्यापक अर्थ बहनकारी केदात गलि के हावा बलादात मान आहुआ कारण बेबा बेदात जन्म नहीं मानुषर कुप्रवृत्तर अनुसार कुप्रवृत्तर अनुसरणे जखी मानुष कुरान सुन्नार अनुसरण ना करहर अनुसरण ना करफर अनुसरण ना कर सरलाम परम अनुसरण ना कर थ अवलम्बन करा कूप्रवृत्तर अनुसरण कर मन जाट करुक्ति प्राधान्य दिए क्यों को व्यक्ति के प्राधान्य दिए व्यक्ति पूजा शुरू हो व्यक्ति केंद्रिक तक दल तैरीय कारो मत के प्राधान्य दिए विभिन्न गहमरा दलगुली तैर मानुषर कूप्रवृत्ति কারণে খারাপ মনের চাহিদা বা কামনা বাসনার কারণে মানুষের সমস্ত পাপগুলি হয়ে থাকে সে পাপগুলি ধর্মসংক্রান্ত সংক্রান্ত হোক যেমন শির্ক অথবা বেদাত শির্ক বা বেদাত এরকমই চরম পন্থা জঙ্গিবাদ এগুলি হয়ে থাকে এই হাওয়া কুক্রবৃত্তির কারণে খেয়াল খুশি চলার কারণে ইত্যাবি ও মাউন্ডি রব্যেকুম রবের পক্ষ থেকে জানায় করা হয়েছে তার অনুসরণ না করে এবং যেই সময় নাজেল হয়েছে কোরআন এবং রসুল উল্লা সাল্লামের হাদিসগুলি যখন তিনি শাহবাঈ কেরামদের সামনে পেশ করেছেন এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তারা যেভাবে বুঝে সেই বুঝকে না গ্রহণ করে সালাফে সালহিনদের সাহবাই কেরামদের বুঝটাকে প্রাধান্য না দিয়ে যখন মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ করেছে তখন ধর্মের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে ধর্মের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে তো এটাকে সুভাত বলা হয়েছে মারদু সুভাত সং বিভিন্ন রকম সংসায় সৃষ্টি হয়েছে যার ফলে এই ফিরকাগুলি বা এই দল উপদলগুলি তৈরি হয়েছে আর আরেকটি কুপ্রবৃত্তি হচ্ছে শাহওয়াতের শাহওয়াত মানুষের শারীরিক চাহিদা পূরণ করা মানুষের মনের স্বার্থ করা স্বার্থের প্রাধান্য দেওয়া শারীরিক চাহিদা পূরণ করতে গিয়ে জেনায় লিপ্ত হওয়া সমকামিতা লিপ্ত হওয়া অশ্লীলতায় লিপ্ত হওয়া বিভিন্ন অশ্লীলতায় বা অশ্লীল কোনো কিছু দেখা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো যে সাওয়াত মনের খারাপ চাহিদা রয়েছে পুরোপুরি তারপরে আপনার রাগ কারো আক্রোশ কিসের জন্য নিজের স্বার্থে আঘাত লেগেছে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে নাই অন্যায়ের কোন রকমের বিবেক বিবেচনা করেনি এগুলি কিসের কারণে শাহওয়াত মনের চাহিদা পূরণ কারণ আমি কেন ছোট হব আমি কারোভাবে ছোট হব না আমি ভুল স্বীকার করতে পারি না ইত্যাদি ইত্যাদি তো এই দুটো রোগের কথা কোনে কিনি আল্লা বর্ণনা করেছেন সুভাত সংসারের রোগ আর শাহওয়াত चाहिदा कमना सबसे हावा हम तो विशेष भाव हावावृत्ति अनशरण कारण बेदाते लिप्त हो बेदाती आकी दया पोषण कर दत बेदात रही है सब गुल তো ও করলো সেফ আর সমস্ত এই বেদাতগুলি বা ও প্রবৃত্তির অনুসরণ সবগুলি তরোবরের দিকে আহ্বান করে মানুষ কী হয় চরমপন্থী হয়ে যায় যার ফলে তখন গায়ের জোর দেখায় বল প্রয়োগ করে অস্ত্র নিয়ে বেরিয়ে যায় মারামারিতে ঝাঁপিয়ে পড়ে দেখেন যতগুলি দল উপদল তৈরি হয়েছে তার মধ্যে দেখবেন যারা কোরআন সোনার অনুসারী তারাই ঠান্ডা মেজাজে কথা বলে তারা উগ্রবাদী নয় আর তারা কোরআন হাতিসের কথা বলে দিল মানুষকে লিখে দিল মারলো মারলো না মারলো না মারল কিন্তু গায়ের জোর দেখাতে যায় না তাদের কাছে দলিলের জোর রয়েছে গায়ের জোর নেই আর গায়ের জোর থাকলো গায়ের জোর দেখায় না এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান তো আহ ল বড়ো বড়ো মাদ্রাসাগুলিতে আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি যে হানাফি ছেলেরা পড়াশোনা করেছে আর তারা তাদের মতো করে আমল করেছি বছরকে বছর হেদায়ত হয়নি এমন হয়েছে কেউ শেষ পর্যন্ত হেদায়নি নাবির নিচে হাত বাঁধতে থেকেছে রফায়েনি করেনি আমিন জোরে বলেনি কেউ কিন্তু তাকে পেরেশান করেনি কোনোরকম মানসিক শারীরিক কষ্ট দেয় অত দূর কথা মানসিক কষ্ট দেয়নি কেউ ঘাতমূলক কথা বলা কেউ কিছু করেনি কিন্তু আপনি বেদাতিদের মাদ্রাসায় দেবেন দিবে মাদ্রাসায় আপনি ছেলে পড়িয়ে দেখেন অথবা একটা হালেদি ছেলে পড়তে যাক টিকত প্রথম কথা যদি জানে যে লাভ তো ভর্তি নিবে না আর যদি ভর্তি হয়ে যায় তারপরে জেনে নাই তো ঠিকতে দেবে না এর মানে জন্য বেশি দূর যাওয়া লাগবে না আমার বড় চাচা এরকম একটা আলোচনায় কথে কথা বলছিলাম সালাম নাম ছিল রাহেমাহল্লাহ তাল ইন্তকাল করেছেন আমার বড়ো ছা চিন্তা করে তখন আমার আব্বার আমার আব্বা তিন নম্বর তো কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন তিনি দেওবন্দেও ভর্তি হয়েছিলেন আহলে হাদিস ছিলেন তখন বড় মাদ্রাসা ভারতে দেওবন্দী ছিল আহলহাদিস জামিয়া সালে খেয়ে তখন হয়নি বড় এরকম মাদ্রাসা ছিল না ছিল অন্য অন্য মাদ্রাসা কিন্তু অত বড় ছিল না অনেক ছেলে ভর্তি কিন্তু আত্মগোপন করে লুকিয়ে পরিচয় দিত না রফায় করতো না বলতো না এইভাবে আহ থাকতো তারপর হুসেন আহমদ মাদানি যে হানাফিদের ইসলাম বলা হয় তাকে হুসেন আহমদ মাদানির লাকাব হচ্ছে দেওবন্দী দিতে ইসলাম উনি আমাদের মালদা ডিস্ট্রিক্টে হানাফিও আছে তো মাহফিলে গেলেন বড়ো একটা মাহফিল ছিল সেখানে গেলেন আর যাওয়ার পরে তখন হানাফিরা ওখানকার বললো যে মালদাতে তো মেজরিটি সব আহল্যাদিস লামোজাবি গেরমোকাল্লির দিন আর সব ছেলেরা আপনার মাদারাসা ওখানে দেওবান্ধে পড়ে তাই নাকি বুঝে হ্যাঁ যাওয়ার পরে তখন এক এক করে খোঁজ করে কি কে আহলায়দিস লামোঝাবি লামজ সব কেসবাস সবগুলিকে বের করে দিয়েছে তার মধ্যে আমার ডিস্ট্রিক্টের আমার চাচার নাম জানি আমার চাচার এক দোস্ত ছিল নাম ছিল কিতাবল্লা ডিস্ট্রিক্টে তাদেরকে মুর্শিদাবাদি হানফি হলে পড়তে পারবে সাফি হলে পড়তে পারবে মালিক হামবেলি পড়তে পারবে কিন্তু আহলাইদিস লামাজি পড়তে পারবে না এটা হচ্ছে হানফি মাদ্রাসার অবস্থা বাস্তব আমাদের ছাত্র জীবনে দেখেছি হানফি মাদাসাই পাশে হানফি মাদাসা ছিল জামেসালফিয়া থেকে আধা কিলোমিটার হবেন একটা হানফি মাদাসা ছিল তো আমাদের ডিস্ট্রিক্ট ছেলে পড়তো মাঝে মাঝে দেখা করতে যেতাম তো ও হানফি সাইজ থাকত আমরা যেতাম কিন্তু আমরা বলতাম না ওখানকার ছেলেদেরকে যে এই আহলেমিস ছেলে সে জানলে অসুবিধা আছে বিভিন্ন অভিযোগ দিয়ে কোনো একটা মিথ্যা উপ বের করে দিবে আর না হলেও মানে কষ্ট দিবে। এইভাবে পড়াশোনা করেছি যে তো এই যে চরম পন্থা তারপরে মসজিদ ভেঙে দেওয়া আগুন আছে উদারতা এই কথিত তহিদ জনতার ভিতরে নেই কখনো নেই মসজিদ থেকে বের করে দিচ্ছে মারধর করছে গ্রামের কেউ যদি তাদের এই বেদাতি মজাব ছেড়ে দেয় আর মজাব তো আসলে জাল মজাব আসল তো নাই। নেই আসলে হানাসি মজাব কোথায় দেওবন্দি আকিদা মানহাজ কি আবু হানিফার মজহ আর বেরলি আকিদা মানহাজ কি এর মহাব আর জামাতে ইসলামী ইকানি মজহাব কি আবু হানিফার মজাব না এগুলো তো আবু হানিফার মজাব নাই আবু হানিফার আমদে চলছে এগুলো তো যাই হোক যে কথাটির ব্যাখ্যা করতে বলছি যে যখনই মানুষ বেদাতি হয়ে যায় আর কুপ্রবৃত্তির অনুসরণ করে আরো রায় বিক্ষোভ করা অগ্নিসংযোগ করা আহ সরকার অন্যায় কাজ করছে জুল অত্যাচার করছে সেই জন্য ঘাটে নেমে আপনার ক্ষয়ক্ষতি করা ইত্যাদি সব সবগুলি মনে করে কিন্তু বাকিরা কোনো সবগুলি চরমপন্থের দিকে আহ্বান করে মানুষ চরমপন্থী এখানে হয় দেখেন মনাজারা বহাস ঠিক আছে এলি বহস করি দলিল ভিত্তিক বহাস করো বা মানে লাঠি সাটা আগে যে প্রস্তুত হয়ে রয়েছে হ্যাঁ লাঠিয়াল বাহিনী তৈরি করেছে মারামারি করার জন্য কারণ দলিলে তো পারবেন এগুলো হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তানের অবস্থা উপমহাদেশ গর অবস্থা বলছি এই হচ্ছে অবস্থা কিসের কারণে আহওয়া কুপ্রবৃত্তির অনুসরণের কারণে বেদাতের কারণে তোহিদ এবং সন্ন্যাস ঠিক থাকলে এগুলো হইতো না ও আর দাহা ও আকফার ওহার সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে বড় মানে কুপুরি যেগুলোতে সেগুলি হচ্ছে মানে যে ফিরকাগুলি বেরিয়েছে বেদাতি ফিরকা সেগুলি কয়েকটি বেদাতি ফিরকার নাম এখানে উল্লেখ করেছেন আর দাহা রদিউন থেকে আর কোন কোনো নসখাতে রয়েছে আর দাহার যে আর্জাল মানে সবচাইতে নোংরা বা নিকৃষ্ট রেজিল থেকে আরজালিল অমর ওয়া উজুবেলা অমর মানুষ একবারে বুড়ো হয়ে গেছে চলতে পারে না চোখে চোখ ঢেকে যাচ্ছে গেছে এই রকম বয়স এটা আরেকজন নিকৃষ্ট বয়স বিছানায় পড়ে আছে কেউ খেতে দিলে খাবে না হলে খেতেও পারে না পয়সা পায়খানা যেতে পারে না আল্লাহ না করে কোনো ভালো মানুষকে আল্লাহ ভাবে বাঁচিয়ে রাখে কোনো প্রয়োজন ভালো মানুষ ইমানের অবস্থায় সুস্থ থাকতে থাকতে চলে যাবেও আরাম পেয়ে যাবে দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে যাবে মারা গেলে আরও আরাম পাবে ভালো মানুষ খারাপদের জন্য আসাম কিন্তু ভালো মানুষ কেন কষ্ট পাবে এই জন্য দুনিয়ায় বেঁচে থাকি বেঁচে থাকি না এটা ভালো মানুষ কখনো বলবে না যে আমি দীর্ঘ সময় বেঁচে থাকি যতদিন থাকুক মুক্ত থাকি যতদিন থাকুক ভালো অবস্থায় যেন থাকি দিন দুনিয়ার দুই দিক থেকে ভালো অবস্থায় থাকি এই দোয়া করবে একজন ভালো মানুষ তো আর দাহা সবচেয়ে নিকৃষ্ট যে বেদাতি দলগুলি ওয়াকফার ও আর যারা কুফুরি করেছে কুফুরিকারী দল সেগুলো হচ্ছে রেজ শিয়া শিয়াদের অধিকাংশ ফিরকাগুলি বড় বড় কুফরিতে রয়েছে একমাত্র জৈদিয়া তারপর বেদাতি যে জৈদিয়া ফিরকা সাহাবাইকার আমাদেরকে কাল বন্ধ করে না শুধু তাদের আহলে সন্ন্যাতের সাথে দিমত কিসে তার বলছে আমার আবহাওয়া খেলাফত মানি ওমর আহ খেলাফত মানি আল্লাহ কাফের বলে তাদের মতো চরম গা পথভ্রষ্ট আর না। লিপ্ত নাই আয়সা রাজিয়া আল্লাহন মিথ্যপবাদ দিয়ে থাকেন পরানিক আল্লাহদ্দুল্লাহ আলমী তার পবিত্রতার ঘোষণা করেছেন কোরআনে আয়াত নাজল করে তারা ওয়াফেজি ওয়াল মতা জেলা এবং মওতা জেলা যাদের রাকিদায় অনেক বিভ্রান্তি রয়েছে তার মধ্যে একটি বিভ্রান্তি হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি নব্লা আপনারা কোথায় সাধারণ মানুষ বড় আলেম জি সহিদার আলেম ছিল কাদিয়ানি হয়ে গেছে জি আছে এখন আছে এরকম তারপরে কত রকমের কে গুমরা হয়েছে কত আছে যারা হয়তো আকিদের ক্ষেত্রে ভালো কিন্তু আখলাখ চরিত্রের ক্ষেত্রে গুমরা হয়ে গেছে শেষ জমানে কাবিরা লিপ্ত হয়ে গেছে কখন যে কি হয়ে যায় তো বেশ কিছু বড় বড় বিজ্ঞরা ছিল কিন্তু গুমরা হয়েছে মহতাজের আকিদা যে মূর্তা কেবে কাবিরা যে কাবিরা গোনা করবে সে কাফের না। মুসলিম কাফের না তার মানে মানুষ হচ্ছে তিন ভাগে বিভক্ত মুসলিম কাফের আর মানজে মানজেলা একটা স্তর আছে তো দুনিয়াতে নয় তিন ভাগ করলাম তিন ভাগ করা যাবে না দুটো জায়গা আছে জান্নাত জাহান্ন তো ওখানে কি করবে তোমরা তো মোটামুটি বলছে না ওইখানে যারা মুসলিম তারাই শুধু জান্নাত আর যারা কাফের ওরা জাহান্ন যাবে আর যারা মাঝখানে ওরাও স্থায়ী জানে ওরাও স্থায়ী জাহান্নামী মানে কাবিরা গোনা কোয়রা যদি কেউ দেয় একবার আর তহবা না করে কাবিরা গোনা করে মারা গেল কেউ মদ খেয়ে মারা গেল কেউ একবার জামাত ছাড়া কাবিরা গোনা জামাত ছেড়ে মারা গেল তাহলে সেই ব্যক্তি কি হয়ে গেল চিরস্থায়ী জাহান্নামী মিথ্যা কথা বলে মারা গেল মিথ্যা সাক্ষীতে মারা গেল চিরস্থায়ী জাহান্নামী তাদের কাছে আহলে সন্ত জামাত কি বলছে যে কাবিরা গোনাহা করে তবা করে আল্লাহ মাফ করবেন আর যদি তোবা না করে তো আল্লাহর ইচ্ছা দিবি যেমন হাদিসে রয়েছে জাহান্নমী গেলেও অস্থায়ী জাহান্ন মোতাজেলা তো মোতাজ জেলা এরকম অনেক বিভ্রান্তি রয়েছে জাহামিয়া যারা আল্লাহর শেফাতকে সব অস্বীকার করেছে জাহামিয়া আল্লাহর সব কারণ এই সব গোমরা তাতিল তাদেরকে দিন থেকে নিষ্ক্রিয় করে দিতে জনদাকা এবং বেদিন বানিয়ে দিতে বিধর্মী বানিয়ে দিতে জিন্দাকা হচ্ছে থেকে জিন্দিক বেদিন বেধর্মীকে বলা হয় আজকালকার যুগের নাস্তিক যেটাকে বলছেন सेमितल्ला अस्तित्व विश्वास नहीं नासिक बला हमार आ भी हमहेद और जेंदिक्टधर्मी से आल्ला अस्तित्व अस्वीकार कर मौलिक किसू विषय रही है से ग्री अस्वीकार कर माध्यम मोरता हुई जान्दिक बेदीन बेधर्मी তারপরে বলছে ওয়াল্লাম আরো জেনে রাখো যদি আখ্যায়িত করে গালমন্দ কিছু হল ও খারাপ যেমন ইরানের খমিনী খর বই লিখেছে যে এতে দুইজন সবচেয়ে বড় ফেদনাবাজা আর এদের ভক্ত এদের প্রেমী হচ্ছে জামাতি আর ই ভারত বাংলাদেশ পাকিস্তানে জামাতি ইসলামী আর মেসরে সুডান এইসব দেশগুলিতে হচ্ছে কত গুমরা গুমরা পথপুর এদের সাহাবাই কেরামদের সাথে মহাবত নেই এদের মহাবনদের সাথে তারা নিজেদের সন্নি বলে সন্নি নাই বেদাতি এবং রাফেজি সিয়া প্রেমিয়া আর যে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে এটা মনে রাখেন এটা এত সহজ বিষয় নাই সাহাবাই কেরামদের দুশ্মনদেরকে ভালোবাসবে সুতরাং সাহাবাই কেরামদের দুশ্মনদের সাথে এদেরকে উঠতে হবে আল্লাহকে ভয় করুন এবং পরকাল সম্পর্কে চিন্তা করুন আর এই ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে থাকেন না যে সব থিওরি পেশ করে ইরানের ইনকেলাভ আর বিপ্লব সব দোহাই দিয়ে আমরা ক্ষমতায় যাব আর খুব আমোদ ফুর্তি করবো এই সব বরবাদ হয়ে যাবে দুনিয়াও বরবাদ হয়ে যাবে আর আখেরত বরবাদ হয়ে যাবে কেউ যদি সাহাবাই সাহাবাইকরামদের কাউকে গালমন্দ করে তাহলে দোষ চর্চা করার নয়াল্লাম কেমন করে এটু উদাহরণ দি বেদাতিরা যারা দামে বেদাতি থাকে বা বাইরে থাকলে সোশ্যাল মিডিয়া তো সারা দুনিয়া হাতের মুঠে যদি আপনাদের কারো একটু খারাপ আচরণ সোশ্যাল মিডিয়াতে কেউ পেয়ে গেল দেখে নিল যে হয়তো কারো সাথে একটু খারাপ আচরণ করেছেন বারুড়ো ব্যবহার করেছেন যদি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা খারাপ কোনো গাল বা গাজন গা যেমন ইউজ করে না কিন্তু একটু শক্ত ভাষা আপনার কথা বলেছে তখন তারা কি বলে যে ইসলামিক সেন্টার দাম মামে এই শিক্ষা দেওয়া হয় হ্যাঁ অথবা এইগুলি ইসলামী সেন্টারের ছাত্র এইগুলো উদ্দেশ্য কি উদ্দেশ্য আপনাদের দোষ চর্চা করানো হয় যে আপনারা খারাপ উদ্দেশ্য হচ্ছে ইসলামিক সেন্টারের যে শিক্ষক শিক্ষা দেয় আর বিশেষভাবে শেখ মতিউর রহমান সে হচ্ছে খারাপ তো খারাপের ছাত্র কি আর ভালো হবে খারাপের ছাত্র কি আর ভালো হবে উদ্দেশ্য এটা তো রাফেজেট যারা গালদাই সাহাই কেন কে তাদের উদ্দেশ্য হচ্ছে মোহাম্মদ সাল্লাম আক্রমণ করা আরে কেমন মানুষ তার সাথী সঙ্গীরা এরকম যার ডানহাত বাম হাত যদি তাগুত হয় আর জীব হয় আর যা যার ডানহাত বামহাত এক নম্বর সঙ্গী দুই নম্বর সঙ্গী যদি ফেতনার সমস্ত ঝামেলার ফেতনার ফাদের মূল হয় তাহলে সে কেমন মানুষ ছিল চিন্তা সে কি ভালো মানুষ ছিল নিশ্চয় ভালো মানুষ ছিল না এই রাফেজি শিয়াদের কাছে কারণ রাফেজি সিয়াদের শত্রুতা যে তাদের পারস্য যে অগ্নি পুজকদের রাষ্ট্র ছিল শক্তি ছিল সেটা চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে ইসলামের বদলতে ইসলামের মাধ্যমে আর ইসলামের রসুল হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সে তার আক্রমণতান টার্গেট ছিল তার উপরে উমার আল্লাহ তাল ওপর সবচেয়ে বেশি তারা খেপা क्योंकि दुश्मन कारण उमर रजी आल्लाह तालान जुगे ए देश मुस्लिम देर हाथ अग्निपूजक शक्ति ध्वस रहस्य তো বলছেন যে কেউ যদি নবীলাম কোন সাহাবিকে গাল দেয় তার মানে কষ্ট দিল দুনিয়া চলে যাওয়ার পরেও কষ্ট দিল আমি যেখানে থাকি ইসলাম সেন্টার ছেড়ে যদি চলে যায়। আর যদি কেউ বলে যে ইসলাম সেন্টার দাম মামের অমুক ছাত্র এগুলো ছাত্র কি শিখেছে দিন শিখেছে আমি কষ্ট পাবো না অবশ্যই কষ্ট পাবো টার্গেট আমাকে বেদাত প্রকাশ পায় কোনো ব্যক্তিকে দেখো যে ওর মধ্যে বেদার দেখা যাচ্ছে বেদাতে শেষ আছে বেদার দেখা যাচ্ছে মহব্বতের সাথে বেদাত নিউ ইয়ার এর শুভেচ্ছা কার্ড পাঠাচ্ছে অথবা থার্টি ফার্স্ট নাইটে আপনাকে কোনো শুভেচ্ছা পাঠাচ্ছে অথবা আপনার খাবার পাঠাচ্ছে এরকম যদি হয় যদি কোন ব্যক্তির তার থেকে দূরে পাই বেদাতির সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব না মোটেই না দূরে থাকুক সে তোমাকে এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে আর তার সাথে খাতির আমাদের সবাইকে মিলে জুলে চলতে হবে এত কি আর কট্টর হলে চলে আপনি কালকে কথা বলা শুরু করে দিবেন কারণ ওই যে বেদাদির সাথে খাতি রাখার কারণে জিহাজারুল কারণ ওর ভিতরে আরো অনেক বেদাত আর বিদ্বেষ দু লুকাই লুকাইতো আছে যেটা যতটা প্রকাশ করেছে তার চাইতে অনেকগুণে বেশি পরাণিকিম জন্য যারা হকের দুশ্মন তাদের সম্পর্কে বলেছে অমাতি আকবার। জি একজন জামাত ইসলামের বড় নেতা নাম বলব না দুনিয়া থেকে চলে গেছে আফজা ইলাম যা কিছু করেছে পেয়ে গেছে হজের মোশামে দেখা মেনাতে পাথর মেরে যাচ্ছেন উনি আর আমরা পাথর মের মানে স্থানে দু তিনজন নেতার একজন নেতা কিন্তু আমার সাথে একজন আমার ছাত্র ছিল তখন সে ছিল দেখা তো দেখা হওয়াতে আমাদের দেখাও দেখে ভাবছে যে বাংলাদেশি আর তাকেও দেখে বাংলাদেশি তো একটু কথা বলেনি ক্রসিং হচ্ছে হালকা হালকা ভিড় নেই সন্ধ্যাবেলা সালাম দেওয়ার পরে বলে যে আমি অমুক অমুক সাহেব তো তখন আমার ছাত্র যে ছিল এখানে সে বললো যে অনি শেখ মতিউর রহমান ইসলামিক কালচার সেটা দামে তখন সেটা প্রথম দিকে তখন অডিওর যুগ আমার ছিল মনে হয় দুই হাজার তিন চার আগে দু হাজার আগে ঠিক সালটা মনে নেই পরিচয় হলো গল্প হইল তো আমার নাম কিন্তু শুনেছি কারণ অডিওর যুগে তো অনেকটা প্রচার হয়ে গেছিল তাই না তো তখন আমার সাথে গল্প সল্প পরে ওকে বলছে আমার ছাত্রটাকে বলছে ও সিলেটে ছিল বলছে উনি তো সালাফি ঠিক আছে কারণ উনি মাদ্রাসা পড়ে আলেম মদিনা পড়েছেন আলেম তো উনি সালাফি আপনি কি সালাফি হতে পারবেন বলছে কিভাবে বিভ্রান্ত করেছে আপনি কি সালাফি হইতে পারবেন তো বেচারা তার বুঝল না এর এত ওজনসই ভাষা তো বুঝল না কিন্তু আমি তো সব বুঝি এখানে ফিট হচ্ছে এই যে কথাটি বলেছে এই কথাতে ভিতরে অনেক বিদ্বেষ বড় আছে যে উনি মদিনা পড়েছেন উনি কোরআন হাদিস জানেন সুতরাং সালাফি মানহাজ সম্পর্কে জানেন সালাফি মানহাজের অনুসরণ করেছেন কিন্তু আপনি তো একজন আম পাবলিক তো পাবলিককে তো হইতে হবে এটা মজাহের তকলিদ করে হানফি হইতে হবে নিঃসাফি মালিক আহমিলি হইতে হবে তারপরে কোন একটা দলে হইতে হবে জামাত ইসলামী হইতে হবে জামাত ইসলামী যেহেতু জামাতি হইতে হবে না হয় তবলিগি হইতে হবে তো আপনি কি করে সালাফি হইলেন আপনি সালাফি তো হইতে পারেন না আর যদি আহলে সন্ন্যাত কোন ব্যক্তিকে দেখো রাদি আর তার तरिका हमिकृष्टरिका मजहब हम मत हमारे निकृष्ट मत मान मतर चलते मतदर्श से नोरा निकृष्ट तरह चिंताधारा मजहब से निकृष्ट फेकरान फासेर नाते तारीख मान आकीान हजे न বলছে আহলে সোনা আয়ত রাজিন আহলে সন্ন্যাস যদি দেখো আহলে সোনাথের কোন ব্যক্তিকে রিক তার জীবনের চলাফেরার রাস্তা চলাফেরা দৈনন্দিন মজহাব আর তার যে জীবনযাপন চলার পথ সেটা অনিকৃষ্ট ফা শেখান ওরই ব্যাখ্যা করছে সেই ব্যক্তি ফা শেখ বিভিন্ন কাবিরে গোনাহায় জড়িয়ে আছে ফাহের পাপিষ্ট সাহেব মাসাগান বিভিন্ন গুণা করে গুণা করে দাঁড়িয়ে রাখে সিগারেট খাচ্ছে আর তারপর টাকার নিচে কাপড় এই ধরনের ধরনের মেলা গোনা আছে হারাম খাই ঘুসখোর ইত্যাদি ইত্যাদি দল আর পথভ্রষ্ট ও আহ কিন্তু যখন আমল করে সুন্নাদের প্রতিষ্ঠিত সহি সন্না মোতাবেক সালাত যেমন আহলে আহলেদিস জনগণ অধিকাংশ বিভিন্ন পাপে জড়িয়ে আছে আহলহাদিস ওকে দাঁড়িয়ে নেই হ্যালে দিস টাকার নিচে কাপড় আজানা জানা নেই আছে যারা আহাদিস কিন্তু দুর্বলই মানে না হেলিয়া আমলে অনেক গলদ আছে অনেক মানে ই আছে ঘাটতি আছে এই রকম লোকের কথা বলছে ও হচ্ছে আমলের ক্ষেত্রে কি ত্রুটিপূর্ণ ফাসে ফাঁজের কিন্তু আলা আলাসন সন্ন বেদাতির নয় নিয়ত পড়ে না সম্মিলিত মোনাজাত করে না তার সঙ্গী হক তার সঙ্গী হক প্রয়োজন হলে তার সঙ্গী হক তুলনা করে বলছেন এখানে হুকুম করছেন না যে ফাশেকের সাথে উঠা বসা করো এটা নয় কখনো কিন্তু অনেক তুলনামূলক বলছেন যে একটা বেদাতি আর আর হচ্ছে মানে পার্থিব জীবনে গোনা করে কিন্তু ধর্মীয় ক্ষেত্রে গোনা করে না মানে শিরকে জড়িত নয় বেদাতে জড়িত নাই জঙ্গি চরমপন্থী নাই কিন্তু বিভিন্ন পাপে জড়িয়া আছে সামাজিক যেসব পাপটা হয়ে থাকে সেসব পাপে জড়িয়া আছে ফাস সাবু তাহলে তার সঙ্গী হক ওয়াজলেস মাহু তার সাথে উঠা বসা করো ফাইন নাহুয়াদুরোকা পড়া যেতে পারে তার গোনাতে তোমার ক্ষতি নেই একটা লোক যদি ফজর নামাজের না আসে কিন্তু সে যদি নামাজে আসে বা বাড়িতেই নামাজটা পড়েছে সন্নতি তৈরি করেছে বেদাতে নামাজ পড়েন পেরের মুড়িদ নয় বেদাত করে না কিন্তু ফজরে জামাতে আসে না অলস নামাজ ছাড়লে আবার কাফির হয়ে যাবে না ওই রকম নয় এত বড় কুমড়া নয় কিন্তু নামাজ পড়ে ঘরেই পড়ে নেই অলস কাবীরা গোনা করে তো তার গোনাতে তোমার ক্ষতি নেই ক্ষতি আছে আপনাদের আমাদের আশেপাশে অনেকে আছে একই বিল নিয়ে বাস করে অনেক রুমে বাস করে ফজান কি ক্ষতি ক্ষতি নেই কিন্তু আর জিকির ছাড়ছে না হা হক হোক ইকির করে ঘন্টা পর ঘন্টা জিকির করতে দেখেছি আমি ট্রেনে সফর করি আর এক দেবন্দী যাচ্ছে ও আগে খানে যে জিকির করতে লাগলো মাগরে পড়ে সম্ভবত এসা পর্যন্ত ও জিকির চালাচ্ছে। পরিশ্রম করে জিকির করছে ও ট্রেনের ভিতরে দেমানই জজ্বা আছে কিন্তু বেদাতের তৈরি করে যজ্বা আছে কোনো হিন্দুকে ভয় করে না কোনো কাফেরকে ভয় করে না কোনো লজ্জা নেই চালাচ্ছ বেদাত চালাচ্ছ চোখ বন্ধ করে এই যে চালাচ্ছে এই করছে শুধু আমি নামাজটা পড়ে নিলাম আর তারপরে সন্ধ্যাবেলাগুলো শুরু করলাম বসে বসে আমি ট্রেনে আর বউ পর্যন্ত। হিন্দুরা দেখছে যাচ্ছে যদি দেখো ওই যার আয়তার রাজার মুজ তাহেদান বড়োই মেহনতি পরিশ্রমী ওয়াইনবাদা মোতাকস মোতাকসে কান বিল এ যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখো যে সেই ব্যক্তি অত্যন্ত কষ্টের জীবন যাপন করে মানে কঠিন কষ্ট করে খাই না হ্যাঁ খাওয়া দাওয়া কম করে আর সব দান করে খাই সুখের জীবন বলা হয় মানে সর্বনিম্ন মানের কাজ চালানো জীবন নিয়মিত নফল শ্যাম্পান কিছু রোজা রাখছে অল্প কিছু খেলো বাকি দান খেরত করে দিল তা এই এই ধরনের জিন্দগি কষ্টের জীবন কাটায় শুকনো রুটি খায় লবণ রুটি খায় ডাল ভাত খায় আর শুধু নেকি করতে থাকে নেকি করতে থাকে নে কাজ করতে থাকে নেহতারে কানবিল বিল বাদা এবাদতে যেন নিজেকে জ্বালিয়ে ফেলেছে এ তারা কেমন জ্বলে যাও এবাদত করে নিজেকে যেন জ্বালিয়ে ফেলেছে তার মানে শরীরে কোনো চর্বি রাখেন আজকাল তো মানুষ মোটা হয়ে যাচ্ছে কিন্তু কঠোর পরিশ্রম করে কেউ যদি তিন ঘন্টা চার ঘন্টা তাহার যুদ্ধ পড়ে তো স্বাভাবিক ওর শরীর একটা প্রভাব পড়বে জি সাহেব হাওয়া কিন্তু এত কষ্ট করে এবাদতবন্দি করার সাথে সাথে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী বেদাতি এই যে বেদাতি জিকির ছয় লতিফের জিকির ফাঁসান ফাঁসের জিকির আর কত রকম জিকির আছে না ওদের যে এইসব জিকির ফালা তো জালেসু এই বেদাতির সাথে বসিও না এই কঠোর পরিশ্রম করে মেহনতকারীর সাথে বসিও না কোন আলোচনা করছে না তাহলে তবলিগিরা এসছে চিল্লা দিতে আর ওর সাথে মজলিসে বসে গেল কব বসবেন না সংসার ছেড়ে চলে এসছি আরে একটা দিন দুটা দিন যদি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে বাইরে থাকতে হয় তো আমাদের কষ্ট লাগে আরে ৪০ দিনের জন্য চলে এসছে ফি সব ফানা হয়ে চলে এসছে একদম আল্লাহর নিজেকে ফানা করিয়ে দিয়েছে কিন্তু হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী তবলিগের অনুসারী সুফি ওদের সাথে ওঠা বসা করিও না ওদের সাথে বসিও না ওদের কথা না শুনিয়া তাম সে রাস্তাতে ওদের সাথেও চলিও না रास्ते चलते साथ चलते चलियो ना केंता कारण नई तुम्हें मतदर्श के तर चलाफे कष्ट मेहनत कर बेदातीबादत बंदी तुम्हें कि मन कर बड़े मिस्टी मन कर सुस्ु मन करके হালাওয়া ওখান থেকে হালওয়া জি তো বড়ই কি মনে করবে বড়োই সুন্দর তো চমৎকার তো এদের তরিকা আপনি দেখেন এই যে চর্মনাইদের যে কান্না কবরের আর মরণের যখন ওয়াজ চলে তখন কি কান্না তাদের মাহফিলে হয় হয় কি হয় না হুকুর হুকুর করে কান্না চারিদিক থেকে একবার সবাই কাঁদছে সবাই কাঁদছে আর এই বক্তাও কাঁদছে এতে ধোকা খেলে হবে কারণ হতে পারে যে মানে কিছুদিন যেতেই কিছু সময় গড়তেই তাদের তরিকাটা আপনাকে বড় পছন্দনীয় লাগে আকর্ষণীয় লাগে তাহলে কে মা সুতরাং প্রভাবিত হয়ে তাদের সাথে আপনিও ধ্বংস হয়ে যাবেন আপনিও বেদাতে লিপ্ত হয়ে যাবেন আপনি আমাদের আহলায়দ ইসরাও বাংলাদেশের উত্তরবঙ্গের আহলাইদ ইসরা সব জামাত ইসলাম বেশিরভাগ জামাত ইসলাম হয় আঙ্গলিক আর নয় জামাত ইসলাম কারণটা কি যারা দুনিয়া দ্বারা আংলিক হয়ে গেছে অথবা কিছু বিএনপিও হয়েছে আর যারা একটু দিনদার মনে করছে যে এটাই তো ভালো নাই মামার কানা মামা ভালো জামাত ইসলামীকে মনে করলো কানা মামা চল কানা মামার সাথে থাকি। এই করতে করতেও নিজেও কানা হয়ে গেলো নিজেও দল কানা হয়ে গেল নিজেও বুমরা হয়ে গেল। আসলে বংশ আহলাদেশ কিন্তু আহলাদেশের কিছু নাই চরম বিদ্বেষী এরকম আছে জেদ্দাই চাপাই নাম মজুর ও আত্মীয়রা সালাফি দাওয়াতের কাজ করছে গালিব সাহেবের সাথে তো একদিন ওই ছেলেরা যারা সালাফি দাওয়াতের কাজ করেছে চাপে না বলছে যে আমার কিন্তু খালাতো ভাইরা সব জেদাতে আছে আর ওরা তো আত্মীয় মানে এই এইরকম কিন্তু ওরা চরম করতে পার না যখন তখন আমাকে বলে যে দেখো তো শেখমত জামাত ইসলামের বক্তব্য করে দিল আর এই সে বলতেই আছে শুধু অবস্থা অথচ বংশ হালাদিস বংশ এগুলো হালাদিস কিন্তু এগুলো কি হয়ে গেছে বংশ পরিচয় হারিয়ে ফেলেছে আসলের কারণে ফিরিয়ে নিয়ে আসতে পারে আলহামদুল্লাহ তো ওর মধ্যে এক আমার চাচা ছিল দু তিন চিল্লা দিয়েছে কিন্তু আল্লাহর রহমত আমি দু তিন চিল্লা দেওয়া চাচাকে আমি হেদায়ত করতে পেরেছি আল্লাহামদুল আল্লাহ ফজর অনেক চেষ্টা করতে যখনই বলতাম টুপি দেয় না চাচা এই টুপি দেওয়াটা তো জরুরি না এটা কেমন কথা হলো আমাদের দোষ আছে মনে করে যে টুপি যেহেতু এটাও বাড়াবাড়ি খুব কিন্তু দেখছেন না কিছু আলেমকে আরে ভাই এত বড় আলেম আপনি সুন্দর লেবাসে থাকেন সুন্দর লেবাসের মধ্যে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের টুপিটা কমপক্ষে এই গুতরাও রাখেন ঠিক আছে টুপিটা টুপিও বলবে না খালি বাতি ঘরে বেড়াচ্ছে আপনাকে আমি কে তে দেখিয়ে দিলাম তবে ফাজাইলাম বলে সেরিক আছে আপনাকে ছাড়তে হবে আলহামদুলিল্লাহ শেষ যেমন ইন্তেকাল করেছেন রেহমা তো তার পরিবার আছে আজকে ওর ছেলের সাথে ওনার ছেলের সাথে কথা হয়েছে সাথে বসলে যে ক্ষতিটা আর কি বলছেন অবৈধ তার জীবনী গত সপ্তাহের আলোচনায় চলে গেছে তার জীবনী একশো সতেরো পৃষ্ঠায় আবার শুনি একশো সতেরো পৃষ্ঠা থেকে ইউনুস বিন ওবায়দ কনিয়া ছিল আবু আবদুল্লাহ আব্দুল কাইসের স্বাধীনকৃত গোলাম ছিলেন তিনি কানা এমাম আলামান আল এমাম ছিলেন এবং ইলমের বড় নিদর্শন ছিলেন হাফেজ আন হাদিসের হাফেজ ছিলেন মোকাদ্দমান বড় সিনিয়র ব্যক্তি ছিলেন মুদ এবং হাদিসের ক্ষেত্রে গভীর জ্ঞান রাখতেন মাতা এই তিনি একদিন তার ছেলেকে দেখছেন যে এক বেদাতির বাড়ি থেকে বেরিয়ে আসছে বা বেদাতির দর্শ থেকে বেরিয়ে আসছে বেদাতি মসজিদে বেদাতি মোল্লা ছিল ধরেন আপনাদের মসজিদে তো বলি জামাতের কোনো বক্তা আসছে। অথবা জামাতের সামনে কোনো বক্তা আসছে। অথবা ধরেন কোনো বেরুল্লুবি সুফি পীর এসছে আর ওর জলসা মাহফিল থেকে তুমি কোথা থেকে বেরিয়ে আসছো কালামিনে ফোলানিন অমুকের কাছে গিয়েছিলাম অমুকের কাছে ওই বেদাতির নাম বললো অমুকের কাছে গিয়েছিলাম তার নাম এসেছে ওর নাম ছিল আমরিবেন অবৈধ হ্যাঁ ছিল বেদাতি সে ছিল বেদাতি কুপারী বেদাতি বক্তা বেদাতি বা ওর আলোচনা তোমাকে যদি আমি দেখি যে তুমি কোন হিজড়ার ঘর থেকে বেরিয়ে আসছো হিজড়ার বাড়ি থেকে খুনসা মানে হিজড়ারা চরিত্রহীন হয় সাধারণত যারা হিজড়া হয় তা বেশিরভাগই চরিত্রহীন হয় অল্প যদি ভালো তরবিয়ত করে আসলে তরবিয়ত করে না আর ইন্ডিয়া বাংলাদেশে তো হিজড়া হলে বাড়ি থেকে বের করে দেয় আর ওরাও বেরিয়ে হিজড়া গুরু মিলে যায় যার ফলে আরও খারাপ হয়ে যায় কিন্তু আসলে এদের ইসলামী তরবত করা উচিত ওটাও আপনার সন্তান আরে যেই রকমই হোক না কেন যেমন মানুষের যদি রুগী সন্তান পয়দা হয় তো তার পরিচর্যা করবে না বিকলঙ্গ হচ্ছে তাদের দেখা দেখাশোনা করতে কত কষ্ট করছে কাঁদে করে নিয়ে বেড়াতে হচ্ছে তারপরে ছেলে বৌবা কি মানুষ করে না করছে না করছে না তো ওই রকমই কষ্ট করে মেহনত করলে একটা হিজড়া ও নিকার হইতে ভালো হইতে পারে কিন্তু খারাপ পরিবেশ কারণে খারাপ হয়ে যাচ্ছে তো হিজড়ার কাছ থেকে যদি বেরিয়ে আসতে দেখি হিজড়ার বাড়ি থেকে তোমাকে আহাব্বু এলাইয়া এটা আমার কাছে তুলনামূলক বেশি প্রিয় মিন আন আর মিন বাইতে ফোলান অমুক বেদাতির বাড়ি থেকে তুমি বেরিয়ে আসছো বেদাতির দর্শ থেকে বেরিয়ে আসছ বেদাতের মহফিল থেকে তোমার রাস্তাটি তুমি হারিয়ে ফেলবে দেখেন যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে ধরেন কেউ যদি নোংরা ছবিও দেখে ওর হেদায়ত হওয়া সহজ আল্লাহর ভয় থাকলে হেদায়ত হয়ে যাবে ঠিক না কিন্তু যে ব্যক্তি পীরের মরিদ হয়ে গেছে যত আল্লাহর ভয় বাড়বে তোর আরো পাক্কামত আল্লাহর ভয় বাড়বে তত আরো পাক্কা মরিদ হবে আমি আল্লাহকে পাবো না কিন্তু যে ব্যক্তি নংরা ফিলিম বলু ফিল্ম দেখছিল সে যদি হেদায়ত আল্লাহর ভয় হয় তাহলে সে ভালো করে জানে যে আমি বোলু ফিলিম দেখলে আল্লাহকে পাবো না এটা থেকে তোবা করে ফিরে আসলে আল্লাহকে পাবো না এই যে পার্থকরেছে এটা তুলনামূলক আমার কাছে বেশি প্রিয় এর মানে এই না যে তুমি এগুলো করে বাড়াও জেনা করে বাড়াও চোরি করে বাড়াও এটা উদ্দেশ্য নয় কিন্তু তুলনা করে বলা হচ্ছে যে এইটা যদি হয় এটা কিসের চাইতে ভালো মিন আনতাল কাহু যে আল্লাহর সাথে তুমি সাক্ষাৎ করবি কহলে ফোলান ওই অমুক অমুক বেদাতিদের মতাদর্শে বিশ্বাসী হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চাইতে বেশি ভালো একটা ছেলে ধরেন একজন মানুষ উদাহরণ দিন তাহলে একটা ছেলে আল্লাহ না করে জঙ্গি হয়ে গেছে ঠিক আছে আর একটা ছেলে সে জঙ্গি না কিন্তু ধার্মিক না ধার্মিক না সে ঘুসখোর সে বেমান হ্যাঁ সে বাপের সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করে কোনটা বেশি ভালো কোনটা ভালো একটা হচ্ছে জঙ্গি আর আর হচ্ছে ফাঁসেদ ফের বাপ মাকে কষ্ট দিয়ে কোনটা ভালো বাপমাকে কষ্ট দিল এই জঙ্গি তো না বাড়িতে তার পুলিশ এসে এই করবে না কিন্তু একটা জঙ্গি যদি গোটা বংশে থাকে গোটা বংশকে পরেশান করে রেখে দিবে গোয়েন্দা সমস্ত শেষ নেবাই হাইরে কি হবে আমাদের ঘুম হারাম করে কিছু করবে না করবে না চিন্তা করেন ওই রকম বেদাতি যদি একটা ঘরে থাকে একটা যদি দেওয়ানবাগি হয়ে যায় একটা সুফি যদি হয়ে যায় বালামসিবসিব আল্লা তারপরে তুমি কি দেখো না যে আন্না ইউনুস মানে আলে মা তুমি চিন্তা করে দেখো যে ইউনুস বিন এমাম ইউনুসবিন ওবায়দ জানতে পারলেন বা জানলেন ভালো বলেছিলেন তিনি ছেলেকে তুমি যদি হিজড়ার ঘর থেকে বেরিয়ে আসো এটা আমার কাছে বেশি বেদাতির ঘর থেকে বেদাতির মাহফিল থেকে বেরিয়ে আসার চাইতে বেদাতির আলোচনা থেকে বেরিয়ে আসার চাইতে তুমি বেদাতির কাছে বসলে আমি তুমি গুমরা হয়ে যাওয়ার আশঙ্কা আছে আর হিজড়ার কাছে গিয়েছো যা কোনো গুনা হয়েছে কিন্তু তোমার আকিদ আমল তো খারাপ হয়নি আকিদামান তো খারাপ হয়নি তুমি জাহান্নামের রাস্তাটাতে চাওনি ঠিক আছে ওখান থেকে তবা করলে তুমি সংশোধন হয়ে গেলে বেদাতি আমাদেরকে গোমরা মনে করে আর একটা উদাহরণ তাহলে যত বেদাতি পৃথিবীর আছে সব আমাদেরকে কি মনে করে গমরা শুধু নয় আর কত পর্যন্ত কিন্তু কোনো আওয়ামী বিএনপি আমাদেরকে দাজ্জাল বলবে কেউ বলবে না হ্যাঁ বে আমাদেরকে দাজ্জাল বলবে বে নামাজ যদি বেদার না হয় বলবে না বেরোজাদার দল বলবে হ্যাঁ হ্যাঁ বলবে না দেখ মেলা সেকুলার লোকের আছে আমাদের সম্পর্কে হ্যাঁ ওনার করি কিন্তু অথেন্টিক ওনার আলোচনা আমিও শুনি দেখেছেন বেশ কিছু হ্যাঁ এইরকম লোকের কথা যারা বলে থাকে ওনার আলোচনা আমি আমিও মাঝে মাঝে শুনি আমাকে ভালো লাগে সে আমুল করুক না করুক জামায়াত ইসলামের বক্তারা আমাকে মুসাদের এজেন্ট বলেছে গোয়েন্দা সংস্থার নিল্লা বুঝতে পেরেছেন বলছেন যে তুমি চিন্তা করো না যে ইউন ওবাই এটা ভালো করে বুঝতে পারল উপলব্ধি করলেন যে হিজড়া তার ছেলেকে ধর্ম থেকে বিচ্যুত করতে পারবে না পথভ্রষ্ট করতে পারবে না হিজড়ার ঘরে গেলে একটা পাপ হয়তো হয়েছে বা খারাপ লোকের সাথে একটু বসেছে ফাঁসেকের সাথে ওয়ানা সাহেব আল বেদা কিন্তু বেদাতি যদি হয় ইয়দিল্লু গুমরা করে দিবে ছেলেকে হাত্তা ইউকাফুরে এমনকি কাফেরও মানিয়ে দিতে পারে বেদাতির কাছে বসে আজকে ছোট বেদাত কালকে বড় বেদাত এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে পরাণ সন্ধান অনুসারী সবসময় থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ রব তৌহ সন্নতি আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করেন শেখ বেদার থেকে সমস্ত গুমরাহিদ থেকে চরম থেকে আর সমস্তকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখেন ও সাহু ও মিনিয়ান মোহাম্মদ ওয়াল